السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره فاهل ان تنت احمد واهل ان تنت استاذ واهل ان تنت طاع اكل الحمد حتى ترضى ولك الحمد اذا رضيت ولك الحمد بعد الرضا সে আমরা আলোচনা করেছিলাম সংখ্যা নিয়ে অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠার জন্য কতজন আহলুল হাল্লি ওলা আক্তির ঐক্যমত আবশ্যক এব্যাপারে আমরা উন্মতের মত উল্লেখ করেছিলাম কারো কারো মতে পুরো উন্মতের ঐক্যমত আবশ্যক কারো কারো মতে সকল আহলুল হাল্লি ওকমত আবশ্যক কারো কারো মতে জমুর আহলুল হালি ও আকদির ঐক্যমতাবশ্যক কারো কারো মতে ওই সমস্ত আহলুল হালি ও যাদের জন্য একত্রিত হওয়া সহজ তাহলে রাজে মত কোনটা গ্রহণযোগ্য মত কোনটা এতগুলো মতের মধ্যে যদি আমরা গ্রহণযোগ্য মত এগুলোর মধ্যে দেখতে চাই নসুসের আলোকে এবং ওলা আমাদের মুজতাহিদিনদের কথা অনুসারে যেটা গ্রহণযোগ্য মত সেটা হচ্ছে সকল উম্মতেরও ঐক্যমত আবশ্যক নয় সকল আহলুল হ্যাল্লি ও লাকদিরও ঐক্যমত আবশ্যক নয় তবে জুমহুর আহলুল হ্যালি ও লাকির ঐক্যমত কি করতে হবে থাকতে হবে ঐক্যমত থাকতে হবে তারা একত্রিত হতে পারলো না কিন্তু তাদের মতটা পাঠালো তারপর কি করতে হবে জমুর আহলুল হাল আস আমরা মনে করি কোনটা যে এই মতটা যারা ব্যক্ত করেছেন এই মতটা কার সাথে মিলে রসুল্লাহ সাল্লামের সুননার সাথে এই মতটা কি আছে মিল রয়েছে অনেক একাধিক সুন্নার রয়েছে যেমন বলতে আদেশ দেওয়া হচ্ছে কার সাথে থাকতে জামাতের সাথে থাকতে আর জামাত যারা উদ্দেশ্য হচ্ছে কি সঠিক মতের উপর যারা কি আছেন ব্যক্ত আছেন সুতরাং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 আর একাধিক হাদিস রয়েছে আলোচনা করবু অমর আলী রাহু এই চারজন তাদের খেলাফটটা হল খিলাফতুয়া যেটা একাধিক নুসুস থেকে কি প্রমাণিত সামনে আমরা ইনশাল আলোচনা করব। এই চার খলিফার মধ্যে চতুর্থ নম্বর খলিফা আলী রাজি আল্লাহ তার খেলাফতের সময় কি পুরো উম একমত ছিল সকল আহলুল হাল্লিওয়াল আকদের একমত ছিল ছিল না কিন্তু জমহুর আহলুল হাল্লি আকদের জমহুর সাহাকে কি করেছিলেন বেয়া দিয়েছিলেন সুতরাং এখান থেকে বুঝে আসছেন নুসুসের আলোকে সুন্নার আলোকে যে কি নির্বাচন হওয়ার জন্য কি শর্ত না পুরো সকল দুই নম্বর দলিল তিন নম্বর দলিল এই যে জমুর আহলুল হালিউল আক্তমত আবশ্যক বা এই মতটা গ্রহণযোগ্য এ কারণে এই মতার ব্যাপারে কি আছে কিভাবে কেউ কে বলতেছেন জমহুর সকল আহলুল হালিওয়াল লাগজের ঐক্যমত আবশ্যক আর কেউ কে বলতেছেন কার ঐক্যমত আবশ্যক জুমহুর আহলুল হাল্লিওয়ালদিন ঐক্যমত আবশ্যক এর নিচে কেউ কি করেননি বলেননি সুতরাং জমু রা আহুল হালেও কি লাগবে এবং এটা আমরা পাই যে ইবনে আব্বাস রে বর্ণিত আব্দুর রহমান এসে একজন ব্যক্তির ব্যাপারে বলতে লাগলো যে বলতেছিল যদি অমর রাজু মৃত্যুবরণ করে তাহলে আমি অমুক কি করব করবো বায় আল্লাহর সবথ আবুক রতন বায়াত আকস্মিকতা ছিল না উনি সে বলতেছিল যেহেতু কে বায় দিয়ে দিছে অমর রত্ন দিয়ে দিছে সুতরাং যদি কে মারা যায় আমি একজন তিনি বললেন ইন্নি ইনশাআল্লাহ আমি সন্ধ্যাবেলা এবং তাদেরকে সতর্ক করবো সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা মানুষদের অধিকার কি করতে চাচ্ছে যাই হোক অত্রামের সামনে দিচ্ছিলেন বর্ণনা করতেছেন তিনি বললেন আল্লামিন সাথে কি করোনা অনুসরণ ওই খলিফার অনুসরণ করোনা ওই খলিফার যে অনুসারী আছে তারও কি করোনা অনুসরণ করোনা যে যারা এটা করতেছে নিজেদেরকে হত্যা করার জন্য কি করতে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 প্রত্যাখ্যানটা ছিল ইন্দা আলা ব্যক্তির ব্যাপারে কি করলেন সাহাবিদের সামনে মসজিদে নবীতে মসজিদে নবীতে সাহাবিদের সামনে খোদ্ভাই বললেন যে কি যে ব্যক্তি মুসলিমদের সাথে মাসোরা করা ব্যতীত কাউকে কি করে কেউ কি করেননি এখানে দিমত পোষণ করেননি সুতরাং বুঝা যায় অমর রাজু আনহু বায়াসার জন্য শর্ত করতেছেন মুসলিমের সাথে কি করা সরা করা মুসলিমদের সাথে সরা করবে কিভাবে প্রত্যেকটা মুসলিমের সাথে তো আর কি করা মাসরা করবে না তাদের সাথে যদি বেশিরভাগ একমত থাকে তাহলে সেটাই কি গ্রহণযোগ্য হবে তাহলে অমর রাজা তাল আহ এবং সাহাবিদের এই থেকে এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে জমুর আহ হালে আবদির মতটাই কি মত গ্রহণযোগ্য মত একই ভাবে যখন রাজমান রাজন করলেন এবং সাহাবেক কার কাছে গেলেন কাছে গেলেন যে বললেন তাকে বায়াতেন তিনি বললেন তোমরা আমাকে বানায় না খরিফা বানায় না যে আমি কি হব সাহায্যকারী হব এটাই আমার কাছে উত্তম তোমাদের আমির হওয়ার চেয়ে তোমাদের আমির হওয়ার যে তোমাদের রাজিদ সাহায্যকারী হবো এটাই আমার কাছে কি উত্তম লোকেরা সাহাবিরা বলল না অল্লাহি মা আল্লাহর শপথ আপনাকে বায়াত দেওয়ার আগে আমরা কোনো ভিজুকি করব না করব না আপনাকে বায়াত দেবো মাসজিদি তিনি বললেন কে বললেন আলী রহ তাহলে এখানে না কোথায় যে হবে মসজিদে নব বিতে মসজিদে যে হবে দেখেন তার রেখুত্তাবারি খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর ছয় শত ছিয়ানব্বই সন জয়দ জৈয়দ সনত এই আসারটা কি হয়েছে বর্ণিত হয়েছে যে আলী রাজন নিজেও বলতেছেন কি মুসলিমদের সন্তুষ্টি ব্যতীত এবং ছাড়া আমার কি হবে না এখান থেকে বোঝা যায় যে সাহাবিদের মতির সকলিমদের কি লাগবে মাসোরা মাসোরা পরামর্শ লাগবে আর এটার পদ্ধতি হল কার মাধ্যমে তাহলে আমরা কয় নম্বর দলিল উল্লেখ করলাম তিন নম্বর দলিল যে এই মতটা কেন রাজেহ চার নম্বর দলিল খলিফা নির্বাচন নির্ধারণ হবে না জুমহুর আহলুল হাল্লি আকদির কি ব্যতীত এবং তার সাথে আর কিছু সাহাবি কাকে বায় দিত আবা বাকর আবু বাকুর কি কি করে বায় দেয়া ইরু সাহাবাত কিন্তু অন্যান্য সাহাবিরা বায়াত কি করছেন বায়া দিয়েছেন কিন্তু অন্য সাহাবি হাবিরা যদি বায়ার না দেয় অমর এবং ওই একদল সাহাবি বায়াত দেওয়ার পর কে খলিফা হতে পারবে না আবুক রাজনু খলিফা হতে পারবে না সারা ইমামানু খলিফা সাহাবা। ক্ষমতা ও শক্তিমাতার অধিকারী বুঝতে পারছি ভাই তাহলে এই মতটা কে ব্যক্ত করলেন আল্লাহ ইবনে রাহেমুল্লাহ একে মত ব্যক্ত করছেন ইমাম জাহাবির ইমাম জাহাবির তিনি বলতেছেন আর একটা সুন্দর জিনিস আবার বলেছেন এখানে এক দুই জনের পিছনে থাকাটা কি না এই ইজমাটার সমস্যা নেই ক্ষেত্রে যে ইজমা দরকার খলিফা নির্বাচনের ক্ষেত্রে যে এজমা এখানে যদি এক দুই জন কি থাকে পিছনে থাকে তাহলে এজমা নষ্ট হয়ে গেছে এমনটা কি নয় বলতেছেন যে মঠটা আছে কৃষির ক্ষেত্রে ইমামতের ক্ষেত্রে ইজমা আসুক ক্ষেত্রে এক দুজন যদি কি করে বিমত পোষণ করে সেটা কি হবে না গ্রহণযোগ্য হবে না এরপর উনি বলতেছেন বিবরীত হয়ে গেছে বিষয়টা এমন বলা হয় না একই বিষয়টা হচ্ছে কিসের ক্ষেত্রে ইর্ত হলো কি এবং আল্লাহ কার সাথে জামাতের সাথে কিতাব আছে খন্ডন একশো তেতাল্লিশের মধ্যে তিনি করছেন এই মতটা ব্যক্ত করেছেন দেখলাম কে বলতেছেন রাখো আন্নাল জামাতিমিন যে হাদিফ প্রমাণ করে যে এখান থেকে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 যদি কয়জন ব্যক্তি বায়াত দেয় একজন ব্যক্তি আউ ইনান অথবা দুইজন তিনজন উন্মতের অধিকাংশ কি করে বায়া দেয়া কারা বায়াত দেয় আহলুল হাল্লি ও খন্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর চুয়াত্তরের মধ্যে রেখে পড়তেছেন আমরা গ্রহণযোগ্য অনেক অনেক কয়েকজন ফকির আলোচনা করলাম অনেক অনেক ফকির রয়েছে কয়েকজন ফকির আলোচনা করলাম যারা কোন কোনটাকে গ্রহণ করেছেন পাঁচ নম্বর আরেকটা বিষয় এখানে গ্রহণযোগ্য সেটা হচ্ছে যদি জমুর আহলুল হাল্লি আক দি কিনা করেন বায়াত না দেন তাহলে খেলাফতর উদ্দেশ্যই কি হবে না অর্জিত হবে না এটা আমাদের স্পষ্ট থাকতে হবে ওর মধ্যে তো অন্যান্য ব্যক্তিও করতে অনেক মুক্তাকি পর এগুলো শর্ত না করে কি বলেছে ওলামায় মুস্তাহিদিন এবং কাদেরকে এবংকে কারণ মানুষ হাল্লি আব্দি কারা তাদেরকে বলা হয় কারণ কি কারণ হচ্ছে খলিফা যিনি হবেন উম্মত কে কি করবেন নেতৃত্ব করবেন পরিচালনা করবেন সুতরাং যদি উম্মতের যারা প্রতিনিধি রয়েছেন উম্মত যাদের অনুসরণ করে তাদের কি না হয় তাহলে তারা ইবনে তেমন বলেন আল ইমান খেলাফতটা আহলুসুন্নার নিকটে আহলি সৌকাত আলিহা খেলাফটটা সাব্যস্ত হবে শক্তি নেতৃত্ব বর্গের শক্তিশালীদের কিসের মাধ্যমে একমতের কারণে কোন ব্যক্তি খলিফা হতে পারবে না যতক্ষণ না আহলু শৌকাগন তার ব্যাপারে কি করে একমত পোষণ করে আল্লাহ কেননা তাদের আনুগত্যের মাধ্যমেই কি হবে খেলাফতের উদ্দেশ্য অর্জিত হবে বিহাল কুদর ও সুলতান সরা ইমামান যদি এমন বায়াত প্রতিষ্ঠিত হয় যার মাধ্যমে শক্তিমাত্রা এবং প্রভাব কি হয়েছে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখনই সে কি হতে পারবে খিফা হতে পারবে এই জন্য সালা ইমামগণ বর্ণনা করেন সুলতান তিনি বলতেছেন যার শক্তিমাতা এবং প্রভাব প্রতিষ্ঠিত হবে এমন শক্তিমাত্রা যার মাধ্যমে সে খেলাফতের উদ্দেশ্য কি করতে পারবে সাধিত করতে পারবে সেই হবে কি ওই উলুল উল যার বাপার যার আনুগত্যের ব্যাপারে আল্লাহ কি করেছেন আদেশ দিয়েছেন যদি সে আল্লাহর অবাধ্য কোনো আদেশ না দেয় ফল ফলে ইমামত সুলতান খেলাফত এটা একটা কি কর্তৃত্ব এবং এই মতটা ব্যক্ত করেছেন আমরা আহলুল হল্লিব্লা আকদের কারা তাদের জন্য শর্ত কি এবং খলিফা নির্বাচনের জন্য কতজন আহলুল হাল্লিবল আকদের ঐক্যমত আবশ্যক জরুরি এগুলো নিয়ে আলোচনা করলাম এবার ইনশাআল্লা আমরা আলোচনা করি খলিফা হওয়ার জন্য শর্ত সমূহ কি কি অর্থাৎ কোন কোন শর্ত থাকলে একজন ব্যক্তি কি হতে পারবে খলিফা হতে পারবে খলিফা হওয়ার যোগ্যতা তার মাঝে কি বিদ্যমান আছে বলে প্রমাণিত হবে এক নম্বর শর্ত হচ্ছে মুসলিম হওয়া মনসুস এলাই করছে দুই নম্বর শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া এটা মনসুস আলাই অর্থাৎ এর উপর নস আছে ক্রসোনা থেকে তিন নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক হওয়া পারবে না হওয়া এটাও মানসুস আলাই আল্লাহ বলেন আমার দায়িত্বপ্রাপ্ত হবে না ৬ নম্বর স্বাধীন হওয়া গোলাম না হওয়া এটা মনসুস আলাই এর উপর নাসবে না সাত নম্বর না হওয়া চেয়ে না নেয়া এটা মনসুস আলাই নাসে এটার উপরও এটা অনেক উল্লেখ করে তবে এটার উপর হাজিস আছে যে যা রস্লাম বলেছেন যে কেউ যদি চায় তাহলে আমরা তাকে কি করি না দায়িত্ব দেই না তাহলে খলিফা হতে নিজেই কি না হওয়া সচেষ্ট না হওয়া চেনা নেয়া নয় নম্বর শারীরিক ও অভ্যন্তরীণ উপযুক্ততা সুস্থতা থাকা দশ নম্বর মুজতাহিদ হওয়া দশ নম্বর আচ্ছা নয় নম্বর হচ্ছে শারীরিক যুক্ত মুজতাহাদ ফি অর্থাৎ ইস্তেহাদ করে এটা কি করা হয়েছে বের করা হয়েছে এটার উপর নস নেই দশ নম্বর মুজতাহিদ হওয়া অর্থাৎ খলিফাকে কি হতে হবে মুস্তাহিদ এটা মুখতালা ফি এই দশ নম্বর শর্তটা কি নয় এটা শর্ত নয় যে শর্তগুলো তানা করেছেন এটা এই দশটার মধ্যে কি হয় এসে যায় যেটা আহকামু সুলতানিয়ার মধ্যে আমরা দেখতে পারেন আহ আলমা আল মুজাসফি আল ইমারা অন্য কিতাবের মধ্যে এসেছে এবং বিস্তারিত আলোচনা আমরা এখানে বিস্তারিত আলোচনা করতেছি না কারণ এই বিষয়গুলোর ব্যাপারে তেমন কি নেই দ্বিমত নেই কিছু কিছু বিষয়ে দ্বিমত রয়েছে খলিফা হওয়ার জন্য শর্ত কয়টি গেল এক নম্বর মুসলিম হওয়া দুই নম্বর স্বাধীন হওয়া গোলাপ নাচেষ্ট হওয়া চেয়ে না নেওয়া নয় নম্বর শারীরিক ও আভ্যন্তরীণ সুস্থতা উপযুক্ততা থাকা ১০ নম্বর মুজতাহিদ হওয়া এরপর আমরা আলোচনা করি খলিফার দায়িত্ব কি কি একজন খলিফা হবেন তার কাজ কি আসলে খলিফা নির্বাচন করার পর খলিফার खीफा निर्वाचन खलिफार दायित दस टीन आलास्तमा अलहुलति सलाफ कीति गुरु बेपारे एकमत पोषण कर सहकार दिन की, नाच्च की करने? निर्वाच्च निर्वाच्च হেফাজত করা সংরক্ষণ করতে হবে অর্থাৎ দিনের উপর যত আক্রমণগুলো গুলো আসছে যেমন যদি আমরা উদাহরণস্বর বলতে পারি হাদিস রসুল্লাহ সালন হাদিসের হেফাজত কাকে করতে হবে খালিফার একটা দায়িত্ব হলো হাদিসের হেফাজত করতে হবে কিভাবে করবে হাদিসের হেফাজত জাল হাদিস অন্য হাদিস বা যেগুলো হাদিস না এগুলো থেকে হেফাজত করতে হবে এটা একটা বিষয় এইরকম আর কি না করে কোনো করতে হবে মোতানাজ আইন বিবাদমান ব্যক্তিদের মাঝে আল্লাহ তালার বিধান বাস্তবায়ন করা কার্যকর করা এবং দুই পক্ষের ঝগড়া কি করা নিরসন করা অর্থাৎ वस्तवयन कर विवाद झगड़ा शुरू है मिट्टी खलिफार तीन नम्बर दायित्व हेमायतुल्बेल हारिम इसम भूखंडा निश्चित कर इज्जतर हिफाजत कर এবং করা হেফাজত করা তার দায়িত্ব অর্থাৎ মুসলিম যে ভূখণ্ড গুলো আছে সবগুলো নিরাপত্তা নিশ্চিত করা কার দায়িত্ব খলিফার দায়িত্ব এবং মুসলিমদের ইজ্জত এবং মুসলিমদের যে বিশেষ বিষয়গুলো আছে কাবা বেতুল আকসা এই ধরনের মসজিদ जेनाधानदोता चार नम्बर पांच नम्बर दायित्व प्रतिरोधक प्रतरक्षा शक्ति मध्यम सीमान गफाजत करते अर्थात इसलामी भूखंड सीमान गफाजत करते खलिफार पांच नम्बर दायित्व एक खलिफार छय नम्बर दायित्व हम आदर इ কাউকে দাওয়াত দেওয়া হলো কিন্তু তারপর সে কি করে না ইসলাম গ্রহণ করে না তার বিরুদ্ধে জিহাদ করা এটা কার দায়িত্ব খলিফার দায়িত্ব অর্থাৎ জিহাদি একদম খলিফার দায়িত্ব একজন অর্থাৎ এগুলো কি করা আদায় করা এটা কার দায়িত্ব খলিফার দায়িত্ব আদায় করবে জিজিয়া কি করবে আদায় করবে অসুর আদায় করবে এগুলো কার দায়িত্ব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 উম্মতি হে মিল্লি দশ নম্বর যে দায়িত্ব স্বয়ং নিজেই উম্মতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কি থাকতে হবে স্বয়ং নিজেকে উপস্থিত থেকে প্রকাশ্য ভাবে কি করতে হবে কর্মপরিচালনা করতে পারে যাতে সে সজাগ থেকে কোথায় কি হচ্ছে না হচ্ছে খলিফার দায়িত্ব কটা গেল দশটা দায়িত্ব এই দশটি দায়িত্ব একজন খলিফার এটা আপনারা দেখতে পারেন আল্লাহ কাম সুলতানিয়া মা ওদি রহেমা এখন আমরা আলোচনা করব যে উন্মতের हक की खिफार ऊपर उन्नत अर्थात जनगणर हक खलिफार ऊपर की खलिफार जनगण कई दस टी कसम जनगण स्थायी भाव बसबाशा कर दे जनगण के स्थायी बसबाशन व्यवस्था कर दे क्या दायित्व এক নম্বর তিন নম্বর আত্মিনের ব্যবস্থা করা জনগণের হক কি যে খলিফা তাদের বাসস্থলে এবং কর্মস্থলের নিরাপত্তা কি করবে নিশ্চিত করবে এটা কয় নম্বর দায়িত্ব খলিফা তাদের সফরের নিরাপত্তা নিশ্চিত করবে এটা কয় নম্বর দায়িত্ব খলিফা দুই নম্বর দায়িত্ব খলিফা দিনে উম্মতের এই হক খলিফার উপর তার তিন নম্বর হক কষ্টদায়ক জিনিসের উপর জনগণের উপর জুলুম করতে না পারে সেটার ব্যবস্থা কাকে করতে হবে খলিফা করতে হবে জনগণের ক্ষতি হয় এমন সব জিনিস জনগণের এমন সব জিনিসকে রুখতে হবে এটা কার দায়িত্ব খলিফার দায়িত্ব তিন নম্বর খলিফার চার নম্বর দায়িত্ব যে ইসাফকারী এবং ন্যায়পরায়ণদেরকে তাদের কি করা দায়িত্বশীল নিয়োগ করতে হবে ইনসাফ এবং ইনসাফকারী এবং ন্যায়পরায়ণদেরকে তাদের কি করতে হবে দায়িত্বশীল নিয়োগ করতে হবে পাঁচ নম্বর বাইনাল মোতানা জিনহুম তাদের মধ্য থেকে যদি ঝগড়া হয় তাহলে খলিফার দায়িত্ব হলে ঝগড়া কি করতে হবে মিটিয়ে দিতে হবে সেগুলো পালনের ব্যবস্থা করে দিতে হবে জনগণকে পালনের ব্যবস্থা মানে সেগুলো বাস্তবায়ন করতে হবে অর্থাৎ যাতে জনগণ কি করে এবাদত এবং মহামালাতের ক্ষেত্রে সেই বিধানগুলো কি করে পালন করে জনগণের মধ্যে কি করবে এই কাজটা করবে আট নম্বর আমি ওমাসা আর কিম যে তাদের পথ এবং তাদের যেটা আগে আলোচনা গেল সফরের রাস্তাটা কি করতে হবে নিরাপদ করে দিতে হবে নিশ্চিত করতে হবে ব্যবস্থা করা পানি সংরক্ষণ করা এই ধরনের এই ধরনের বর্তমান অবস্থানের যে আরো ভিন্নতা এই সবগুলো দায়িত্ব কার খলিফার এগুলো তার করতে হবে দশ নম্বর খলিফার দায়িত্ব হচ্ছে জনগণের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 দশটা দায়িত্ব জনগণের হাক কয়টা দশটা কার্ল করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে আলোচনা করলাম খলিফা হওয়ার জন্য শর্ত কয়টা দশটা খলিফার দায়িত্ব কয়টা দশটা দশটা জনগণের হা খলিফার উপর কয়টা দশটা সুবাহ